তীদ এ ধারাবাহিক দর্শ আমরা শুনছি নিয়মিত ভাবে আজকে আমরা অষ্টম দর্শে আসছি প্রিয় বন্ধুরা আমরা গত দর্শে আমরা একটি হাদিস শুরু করেছিলাম যেই হাদিসে আল্লাহ রাসুল সাল আলী হুসাল্লাম বা এক মানুষের কথা সুসংবাদ দিয়েছেন যারা বিনা হিসাবে এবং বিনা আজাবে যারা জান্নাতে যাবে তাদের সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লিহ্লাম বর্ণনা করেছিলেন আসুন আমরা সেই হাদিস এর বাকি অংশ শুনতে যাই আমরা সেই হাদিসে শুনেছিলাম যে একজন সাহাবি তিনি হলেন হোসাইন বিন আব্দুর রহমান তিনি বলছিলেন যে আমি সাঈদ বিন জুবাই রদি আলাহুর কাছে বসেছিলাম তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে গত রাত্রি একটি তারকা ছুটে গেছিল সেই তারকা বিস্ফোরিত হয়েছিল তোমাদের কে দেখেছে আমি জবাবে বললাম যে আমি দেখেছি তবে আমি বলে দিলাম যে তবে আমি সেই সময় নামাজ বা এবাদুত মন্দিরে ব্যস্ত ছিলাম না বরং সেই রাত্রিতে আমি খুব কষ্ট অনুভব করেছিলাম যার জন্য আমার ঘুম ছিল না তা হল আমাকে বিষাক্ত সাপ দংশন করেছিল এই বিষাক্ত সাপ দংশন করার কারণে আমি রাত্রিতে জেগেছিলাম দীর্ঘক্ষণ পর্যন্ত পরেক্ষণে জিজ্ঞাসা করলেন তুমি যেহেতু বিষাক্ত সাপ তোমাকে দংশন করেছিল এখন আলহামদুলিল্লাহ তুমি কি করেছ তিনি যখন জবাই বললেন আমার কাছে একটি হাদিস এসেছে আমি হাদিস শুনেছি শাহাবি তিনি হাদিস বর্ণনা করেছেন তার হাদিসের আলোকে আমি রাত্রিতে সেই চিকিৎসা গ্রহণ করেছি চিকিৎসাটা কি সেটি হলো ঝাড়ফুকের চিকিৎসা কারণ আল্লাহ রসুল এবং যদি বিচ্ছু দংশন করে তাহলে এই দুটি কারণে অনুমতি রয়েছে শরীয়তে ঝাড়ফুক গ্রহণ করার সেই হিসাবে আমি ঝাড়ফুক গ্রহণ করেছি হোসাইন বিন আব্দুর রহমানকে সাইদ বিন জুবাইর বললেন যে কাদ আহসান ঠিক আছে তুমি যা শুনেছ এবং সেই শুনে তুমি যেটা করেছো সেটা ভালো কাজ করেছ কোন অসুবিধা কোনো বাধা নেই তবে রাখো তোমাকে আরো একটি খুব সুন্দর হাদিস শোনাচ্ছি যে হাদিসটি প্রসিদ্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনা আব্বাস রদি বর্ণিত তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লাম বলেন রাসুল সাল্লাহাল্লাম বললেন যে আমাকে আমার সামনে আল্লাহ রবুল্লা আলমিন সব নবীদেরকে তার জাতি তার উম্মত সহ উপস্থাপন করলেন আমি কিরকম দেখলাম আমি দেখলাম যে এমন একটা নবী দেখলাম যে নবীর সাথে একজন মানুষ রয়েছে আবার দেখলাম ওয়ান সেই নবীর অনুসারী এই ধরনের ওয়ান্ন আহ আহাদ আবার এমন নবীও আমি দেখলাম যে নবীর একজনও অনুসারী নেই এমন নবীকে আমি দেখলাম এফিয়া আলী সওয়াদ মন হঠাৎ আমি দেখতেছি এক বিশাল দল যেন তারা চলে আসতেছে سواد عظيم فظننت انهم امتي من كلم جهتهটা বিশাল দল তাইলে হতে পারে এটা আমার তারা لي هذا موسى وقومه কিন্ত আমাকে বলে দাও যে না এটা আপনার উম্মত না এরা হলেন موسی আলাইহিস সালাম এবং তার যারা سواد عظيم অতএব আমি দেখলাম যে এরপর তারছে আরো একটা বড় বিশাল বড় দল দেখুন দেখলাম বললেন তবে এই দল রয়েছে যে দলের সংখ্যা হল সত্তর হাজার মানুষ এই সত্তর হাজার মানুষ জান্নাবিনা আজাবিন এই সত্তর মানুষ তারা বিনা হেসাবে এবং বিনা আজাবে তারা জান্নাতে প্রবেশ করবেন সুহান্লাহ আল্লাহ বাসায় গেলেন। ঘরে গেলেন ঘরে গেলে ঠিক এই মুহূর্তে সাহাবাই কেরঙ্গন ফলা ইকা তারা বিভিন্ন রকমের কথাবার্তা বলতে শুরু করলেন যে তারা কারা যারা বিনা হিসাবে বিনা আজাবে একেবারে সরাসরি জানলাতে যেতে পারবে এরা কারা এদের এত মর্যাদা এত ফজিলত কেন কেউ কেউ মনে করলেনা সাহেব আল্লাহ সাল্লাম হয়তো বা সেই সত্তর হাজার তারাই হবে যারা আল্লাহ রসুল সাল আলহ সাল্লামের সাহাবি হওয়ার সৌভাগ্য লাভ করেছেন তারাই সত্তর হাজার হতে পারে যারা বিনা হিসাবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে আবার কেউ বললে যে না তবে কি হবে আল্লাহু আল্লাহিনা উলি ইসলাম ফলাম ইউসরিক উবিল্লা হিসাই আজা কারু আসিয়া তা কেউ কেউ মন্তব্য করলেন যে পারে তারা এমন এই সত্তর হাজার ব্যক্তি তারা হবে যারা ইসলামে মুসলিম হিসাবে জন্ম লাভ করেছেন জন্মসূত্রে তারা মুসলমান হয়েছেন এরপরে তাদের জীবনে কোনদিন বিন্দুমাত্র কখনো সেরকে লিপ্ত হন নাই এমন ব্যক্তিরাই হয়তো সত্তর হাজার হবে এবং এরাই হয়তো বিয়া হিসাবে জান্নাতে যেতে পারবে এছাড়া বিভিন্ন জন বিভিন্ন রকম মন্তব্য করতে থাকলো তারা যেন একটা আগ্রহ প্রকাশ করে এরকম করছে এবং বিভিন্নজন মন্তব্য করার কোন প্রয়োজন নেই আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কারা কোন শ্রেণীর মানুষেরা বিনা হিসাবে এবং বিনা আজাবে তারা জান্নাতে যাবে আল্লাহ রসুল সাল্লাহম বললেন হোম আল্লা দিন আল্লাহ ওয়া লা ইয়াতায়্যারুন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওাক্কালুন তারা হলো ওই মানুষ যার মধ্যে এই চারটি বৈশিষ্ট্য রয়েছে এক হলো লা ইস্তারপুন তারা কখনো কারো কাছে ঝাড়ফুক গ্রহণ করে না কারো কাছে চায় না ওয়া লা নিজের চিকিৎসার জন্য কারো কাছে গরম করে দাগ দেওয়ার জন্য এই চিকিৎসা নেওয়ার জন্য কারো কাছে হাত পাতে নি কারো কাছে শরণাপন্ন এবং তারা কুলুক্কুন বা ইত্যাদি কু ধারণা ইত্যাদি এগুলি কখনো তারা মনে করতো না বিশ্বাস করতো না আর ও আলার তারা সকল ক্ষেত্রে আল্লাহ আল্লাহ আস্থাশীল এই হলো চারটি তাদের বৈশিষ্ট্য আল্লাহ রসুল সাল্লাম বললেন তারা অমুক অমুক আর ইত্যাদি ইত্যাদি নয় বরং এই হলো মানুষ ওই সত্তর হাজার যারা বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে যাবে তাদের বৈশিষ্ট্য হলো এই চারটি এই চারটি বৈশিষ্ট্যের কারণে তারা জান্নাতে যাওয়ার সুযোগ পাবে যখন আল্লাহ রসুল সালিম বললেন এভাবে যখন বললেন আপনি তাহলে আমার জন্য দোয়া করুন আল্লাহর কাছে আল্লাহ যেন আমাকে ওই সত্তর হাজারের মধ্যে অন্তর্ভুক্ত করে দেন আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম বললেন তবে সেই সত্তর হাজারের মধ্যে অন্তর্ভুক্ত হবে আ সাথে সাথে দেখা দেখে আরেকজন ব্যক্তি দাঁড়ালেন হে আল্লাহ রাসুল আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ রব আলিন আমাকেও তাদের মধ্যে করেন্লা রাসুল সাল বললেন যে না তোমার আগে অক্কাশার মাধ্যমেই সেটা শেষ হয়ে গেছে আর এখন সুযোগ নাই হাদিসটি এবং মুসলিমে এসেছে আমরা এই হাদিসটি শুনলাম সেই আনহু তিনি ওই হসাইন বিন আব্দুর রহমানকে জানালেন যে এই হাদিস যেটি আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ বর্ণিত এখানে সুসংবাদ দেওয়া হচ্ছে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে যারা কোনদিন কারো কাছে ঝাড়ফুক নেয় নাই যারা কোনদিন কারো কাছ থেকে সেই শরীরে লাগ দিয়ে যে চিকিৎসা সেই চিকিৎসার জন্য স্মরণাপন্ন হয়নি কখনো তারা কুলক্ষণ ইত্যাদি বিশ্বাসীও ছিল না এবং তারা সব সময় জীবনের সুখে দুঃখে সর্বাবস্থায় একমাত্র আল্লাহ সুহানো হওয়া তা আল্লার কাছেই স্মরণাপন্ন হত তার কাছেই তার প্রতি আস্থাশীল ছিল তার উপরেই ভরসাশীল ছিল এমন ব্যক্তিদের বৈশিষ্ট্য হল আল্লাহ আল্লাহ তাদেরকে বিনা শাস্তিতে একেবারেই প্রাথমিক ভাবে তাদেরকে জান্নাত দান করবেন প্রিয় বন্ধুরা আসন এই আদেশটি নিয়ে আমরা কয়েকটি দিক আলোচনা করে দেখি প্রথম দিক হলো যাদের কথা বললেন আল্লাহ রাসুল সাল্লিয়াল্লাম যে বিনা হিসাবে জান্নাতে যাবে এর কারণ কি কারণ হল তাদের চারটি বৈশিষ্ট্য ছিল প্রথম হল তারা কখনো ঝাড়ফুক কারো কাছ থেকে নিতেন না তাহলে আমরা জানছি ঝারফুক এর কিছু বিধান রয়েছে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু হাদিসের দোয়ার এর মাধ্যমে রাসুল সাল্লাম তিনি নিজেও ঝারফুক করেছেন এবং ঝাড়ফুক গ্রহণ করেছেন ঝাড়ফুকের জন্য উৎসাহ ও অনুমতি দিয়েছেন অথচ সত্তর হাজার যারা বিনা হিসেবে জান্নাতে যাবেন তারা ঝাড়ফুক গ্রহণ করেন নাই তাহলে এত সরিয়তম্মত বিষয় কেউ তারা গ্রহণ না করে কিভাবে মর্যাদাশীল বা কিভাবে এত মর্যাদাবান হতে পারেন এর জবাব আমরা বলবো যে আসলে আল্লাহ রসুল সাল্লাই যে শব্দটি ব্যবহার করেছেন তাহলে লা তারা কখনো কারো কাছে ঝাড়ফুকের জন্য স্মরণাপন্ন হতেন না কারো স্মরণাপন্ন হতেন না এর অর্থ এই নয় যে নিজের প্রয়োজনে তারা নিজের ঝাড়ফুঁক করতেন না এটা নয় কারণ নিজের প্রয়োজনে নিজের ঝাড়ফুক করা সেটা সরিয়ৎসম্মত অসুবিধা নেই এবং অন্যের কাছেও ঝাড়ফুঁক নেওয়া সেটাও যায় তবে অন্যের কাছে ঝাড়ফুঁক নিতে যাওয়া মানেই হলো অন্যের কাছে কিছু আবেদন নিবেদন করা তো তারা সকল ক্ষেত্রে শুধু আল্লাহ কাছে আবেদন নিবেদন করতেন অন্য কারো কাছে বিন্দু মাত্র বিষয়ের জন্য হলেও কারো কাছে আবেদন নিবেদন করতেন না কারো কাছে ছোট হতেন না তারা শুধু আল্লাহ রব আলমের কাছে চাইতেন তাই এই বিষয়টি হলো তাদের জন্য গুরুত্বের বিষয় এই বিষয়টি হলো তাদের জন্য মর্যাদার বিষয় প্রিয় বন্ধুরা আসুন আমরা একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি বিরতির পরে আবার আমরা এ হাদিস সম্পর্কে আলোচনা এবং এ অধ্যায়ে বেশ কিছু শিখনীয় বিষয় রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আশা করি আপনার ধৈর্য সহকারে বসবেন ধৈর্য সহকারে অপেক্ষা করবেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি প্রিয় দর্শক বৃন্দু আপনারা মনোযোগ সহকারে কিতাব উত্তহিদ এর দর্শ আপনার শুনছেন এবং দর্শের জন্য ধৈর্য সহকারে বসে আছেন আল্লাহ রাবুল আনামিন আপনাদেরকে আমাদের সবাইকে যাচাই খায়ের দান করুন এবং এর মাধ্যমে আমাদেরকে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা আমরা একটি গুরুত্বপূর্ণ হাদিস শুনেছিলাম যে হাদিসে আল্লাহ রসুল সাল্লি হোসাল্লাম এমন কথা বর্ণনা দিয়েছেন যে সত্তর হাজার মানুষ বিনা হিসাবে এবং বিনা আজাবে তারা জান্নাতে প্রবেশ করবে তাদের বৈশিষ্ট্য ছিল চারটি প্রথম বৈশিষ্ট্য হলো হল তারা কখনো কারো কাছে ঝাড়ফুকের জন্য ধর্ণা দিতেন না কারো কাছে ঝাড়ফুকের জন্য স্মরণাপূর্ণ হতেন না অর্থাৎ ঝাড়ফুক নিজে করলেও তারা কখনো মানুষের কাছে কোনো বিষয়ে হাত পাততেন না বরং আল্লাহ সুবাহ হত আলার কাছেই সর্ব বিষয়ে তারা হাত পাততেন আল্লাহ সুবাহ আলার কাছে এই সর্ব বিষয়ে তারা ধর্ণা দিতেন আল্লাহ সুবহান হতাল আলার কাছেই এই সর্ব বিষয়ে তারা স্মরণাপন্ন হতেন দ্বিতীয় হলো ওয়ালা এক ঠিক একই ভাবে এটা যদিও বৈধ রয়েছে যদিও কিছুটা সেখানে আল্লাহ রসুল সালি হোসালাম এরপরেও হাদিসের আলোকে সেটা জায়েজ রয়েছে সেক দেওয়া সেটা একটা চিকিৎসা শরীয়তে জায়েজও রয়েছে কিন্তু জায়েজ থাকলেও আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম যেই সত্তর হাজারের কথা বর্ণনা করেছেন তারা এটা কখনো গ্রহণ করতেন না কারণ গায়ে কিছু লৌহ গরম করে দেওয়া এই শেখ দেওয়া এই কাজটাও অন্য কাছে সহযোগিতা নিয়ে করতে হয় তাই এক্ষেত্রে নিজে নিজে করা যায় না সাধারণত অন্যের কাছে সহযোগিতা নিয়ে করতে হয় তো তারা তাদের এই বৈশিষ্ট্য ছিল তারা এক্ষেত্রে আস্থাশীল ছিলেন আল্লাহর উপরে ভরসা করতেন অন্যের কাছে সহযোগিতা নিয়েও তারা কখনো এটা করতেন না বা অন্যের কাছে সহযোগিতা চাইতেন না সহযোগিতা চাইতেন শুধু একমাত্র আল্লাহ সুবাহ আল্লাহর কাছেই এটাই হলো মূলত তাও এর পূর্ণ পর্যায়ে তৃতীয় বিষয় ছিল এবং তারা কি করতেন না কখনো কুলক্ষণ কিছু এই ধরনের আকিদা বিশ্বাস মনে করতেন না যে এটা ঘটলে এই ঘটে যাবে বা এটা দেখলে এই হয়ে যাবে যে সমস্ত কুলক্ষণের বিষয় এ বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা সামনে করবো ইনশা আল্লাহ বিষয়ে কিছু অধ্যায়ও রয়েছে তো এই ধরনের আকিদা পোষণ যেগুলি শেরকি আঁকিদা মূলত এগুলি তাদের মাঝে ছিল না মাত্র বৈশিষ্ট্য চতুর্থ ছিল আলা ও আলাহ আল্লাহ সুবাহ তাই সকল বিষয়ে ছিলেন এগুলি ছিল তাদের বৈশিষ্ট্য তাই এই বৈশিষ্ট্য যার মাঝে থাকবে যে ব্যক্তি এই বৈশিষ্ট্যগুলির অধিকারী হতে পারবে ইনশা আল্লাহ সে ব্যক্তি পরিপূর্ণ ভাবে প্রতিষ্ঠিত করতে পারবে তাই আমরা বলতে পারি পরিশেষে যে তাও প্রতিষ্ঠা করা এর কয়েকটি দিক রয়েছে এক হলো ভাবে তাও হিত প্রতিষ্ঠা হলো ওই ব্যক্তির যে কোনো সামান্য বিষয়ের জন্য হলেও আল্লাহন হতলা ছাড়া অন্য কারো কাছে ধরনা দেবে না সর্বক্ষেত্রে সর্ববিষয়ে সে সম্পৃক্ত হয়ে থাকবে তার মানুষের বা মখলুকের কাছে কখনো সে স্মরণাপন্ন নয় এটা হল তাদের প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হল ইসলামের যতগুলি গর্ভিত নিষিদ্ধ অপরাধ কাজ রয়েছে সেই সব অপরাধগুলি থেকে তারা সব সময় বিরত থাকবে সকল নিষিদ্ধ বিষয়গুলি থেকে বিরত থাকবে তো হলো ইসলামের যতগুলি নির্দেশ এসেছে সেগুলি চাই ফরজের পর্যায়ে হোক অথবা মুস্তাহাব পর্যায়ে হোক সেগুলি তারা সব সবসময় সাধ্য অনুযায়ী সেগুলিকে পালন করার চেষ্টা করবে এই বৈশিষ্ট্যগুলি যার পাওয়া যাবে সেই ব্যক্তি কোন সন্দেহ নাই তিনি হলেনপুর প্রকৃতপক্ষে তাউহিদের পূর্ণ বাস্তবায়ন করতে পারবেন যথাযথভাবে আর সে ব্যক্তির জন্যই সুসংবাদ হলে এই সুসংবাদ বিনা হিসাবে আল্লাহ রব্বুল আলামিন। এবং বিনা আজাবে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নার দান করবেন প্রিয় বন্ধু আসুন এ তাউিদ এর ফজিলত এর গুরুত্ব একটি অন্যতম দিক যেটি লেখক রাহিমাহ তিনি অধ্যায় বেঁধেছেন যে ব্যক্তি এ তা উহিতকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবে আল্লাহ রব আলমিন তাকে বিনা হিসাবে এবং বিনা আজাবে তাকে জান্ন দান করবেন এই এমন ধরনের সত্তর হাজার ব্যক্তির কথাও আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম এই হাদিসে উল্লেখ করেছেন এ হাদিসটির পরিপূরক হাদিস হিসাবে অন্যান্য বিভিন্ন বর্ণনায় এসেছে যেমন শেখ আলবানি রাহম তিনি এসেছেন এর এসেছে বাইহাকির বর্ণনায় হাদিসটি সোহিদ সনদ সোহী আল্লাহ রসুল সাল্লাহ ভাইসাল্লাম যখন এই হাজারের কথা শুনলেন যে তার উন্মাতের মধ্যে এই হাজার এমন মানুষ রয়েছে যারা বিনা হিসাবে এবং বিনা আজাবে প্রবেশ করবে লা ুল ال সম দেখখন বলা হচ্ছে যে ফাস্তা জাদদু রববি ফাজাদানি মাকুললে আলফিন সাবিীনা আলফ আমি আল্লাহ রাল আলামনের কাছে এই অঙ্কটাকে এই সংখ্যাটাকে আর বৃদ্ধি করে চাইলাম তখন আল্লাহ বুল আলাীন সুহানওয়া তালা মাকে সেই সংখ্যাটাকে আরও বৃদ্ধি করে দিলেন কিভাবে যে সেই স্যর হাজারের মধ্যে এক হাজার সাথে আর সতত হাজারকে সুহান الল্লাহ তাহলে যেটা আমাদের দড়ায়। তাহলে প্রায় চারশত নব্বই কোটির মতো গুণ করি তাহলে সেটা প্রায় চারশো ব্যক্তিকে বিনা হিসাবে এবং বিনা আজাবে জান্ন দান করবেন যখন কি হবে তাদের মাঝে এই বৈশিষ্ট্যতা থাকবে যে তারা তাওহিদকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পেরেছে আর তাওহিদকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার কয়েকটি দিক আমরা বললাম সর্বপ্রথম হলো। তাকে তার সারা জীবনে যত রকমের শেরকি অপরাধ রয়েছে সেগুলি থেকে বিরত থাকতে হবে এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় ইসলামে অন্যান্য যেগুলি গর্হিত বিষয় নিষিদ্ধ বিষয় সেগুলি থেকেও তাকে বিরত থাকতে হবে তিন নম্বর বিষয় হল আল্লাহ সুবাহ আলা যেগুলি নির্দেশ দিয়েছেন সেই নির্দেশগুলি তাকে পূর্ণভাবে পালন করার চেষ্টা করতে হবে ফরজ যেগুলি আর চার নম্বর হলো যেগুলি মুস্তাহা সন্ধ্যা ইত্যাদি পর্যায়ের সেগুলির ক্ষেত্রেও তাকে সেগুলি মেনে চলার চেষ্টা করতে হবে এই বিষয়ে এই চারটি বৈশিষ্ট্য যে ব্যক্তি আলোলন করতে পারবে যার মাঝে পাওয়া যাবে আশা করব আমরা ইনশা আল্লাহ আল্লাহ সুবাহানা হত সেই ব্যক্তিকে ওই ব্যক্তিদের মধ্যে যেই সত্তর হাজার বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের মধ্যে ইনশা আল্লাহ অথবা যেই চারশত কোটি বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের মধ্যে ইনশা আল্লাহ আল্লাহ সুবাহানা হত্যা অন্তর্ভুক্ত করবেন আসুন প্রিয় দর্শক বৃন্দ আমরা যেন সেই ব্যক্তিদের মধ্যে যারা তাওহিতকে পূর্ণ ভাবে বাস্তবায়ন করতে পেরেছেন তাদের মধ্যে আমাদের অনুসরণীয় পিতা ইব্রাহিম আলী হিসাত সাল্লাম এরপর আমাদের রাসুল মোহাম্মদ সালাল্লাহ ভাই হুসাল্লাম এরপর সাহাবাই কেরামগণ এবং তাদের মধ্যে আরো যারা উল্লেখযোগ্য রয়েছেন আমরা যেন সেই সমস্ত ব্যক্তিদের মতো পরিপূর্ণ ভাবে তাওহিদকে বাস্তবায়ন করতে পারি এবং বাস্তবায়নের মাধ্যমে আমরা যেন বিনা হিসাবে জান্নাতে যেতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমাদের সকলের জন্য সেটি কবুল করে নিন প্রিয় বন্ধুরা আসুন আমরা এ হাদিসকে কেন্দ্র করে লেখক রাহিমা হল্লাহ তিনি আরো বেশ কতগুলি গুরুত্বপূর্ণ শিক্ষা এখানে অবতারণা করেছেন সেই শিক্ষাগুলি আমরা একটু জানার চেষ্টা করি প্রথম বিষয় হল লেখক রাহিমহল্লাহ তিনি এর দ্বারা বোঝাচ্ছেন যে মায় আরিফা টু মারাত বিনাফি তৌহিদ তাহলে বোঝা যাচ্ছে যে তাও হেদের উপর প্রতিষ্ঠিত হলে তার তো একটা সব তার বিশাল প্রতিদান রয়েছে যারা থাকবে তাদেরও আবার কতগুলি স্তর রয়েছে অর্থাৎ কেউ ফার্স্ট ক্লাস কেউ সেকেন্ড ক্লাস কেউ থার্ড ক্লাস এ ধরনের স্তর রয়েছে তাও হেদের উপর প্রতিষ্ঠিত ফার্স্ট ক্লাস হল তারাই যারা বিনা হিসাবে এবং বিনা আজাবে তারা একেবারেই সরাসরি ভাবে জান্নাত লাভ করবেন তারা হলেন ফার্স্ট ক্লাস অর্থাৎ সেই ফার্স্ট ক্লাস তাহলে আমরা বলতে পারি সেই হাদিসের আলোকে চারশো কোটি মানুষ তারা বিনা হিসাবে বিনা আজাবে একেবারে তাওহিদ এর উপর তারা ফার্স্ট ক্লাস হওয়ার কারণে জান্নাত অন্য অনুসারী এরপর দ্বিতীয় স্তর রয়েছে তৃতীয় স্তর রয়েছে তাদের ক্ষেত্রেও আমরা বলবো যে যারা তাওহিদের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে এবং সের থেকে মুক্ত হবে যদিও অন্যান্য অপরাধ হয়ে থাকে ইনশা আল্লাহ আল্লাহ রব আলমিন তাদেরকেও জান্নাত দান করবেন দ বাস্তবায়ন করা পরিপূর্ণ ভাবে তাওহীদ এর উপর প্রতিষ্ঠিত হওয়া হল এর অর্থ হলো এই সে ব্যক্তি প্রথম হল শের জাতীয় সকল অপরাধ থেকে মুক্ত থাকবে দ্বিতীয় হল ইসলামে যেগুলি অন্যান্য শের ছাড়াও গর্হিত অপরাধ রয়েছে সেগুলি থেকে সম্পূর্ণ মুক্ত হবে সেগুলি থেকে হবে তৃতীয় হলো আল্লাহ যে সমস্ত ফরজ নির্দেশ দিয়েছেন। এই পর্যায়ের নির্দেশগুলি সে অবশ্যই রবীন্দ্রভাবে পালন করবে চতুর্থ পর্যায় হলো যেগুলি ইসলামী মুস্তাহাবাত রয়েছে বা সোনান রয়েছে সেগুলির ক্ষেত্রে পালনে সে সচেষ্ট হবে এবং সকল ক্ষেত্রে সে আল্লাহ সুবাহা হওয়া তল্লা উপর পূর্ণ আস্থাশীল হবে তার হৃদয়ে যেন আল্লাহ সুবাহানা হওয়াতে আল্লাহর সাথেই সম্পৃক্ত হয়ে থাকবে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন যেভাবে খুশি হন যে সেভাবেই সে চলার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকবে এ ব্যক্তি হল প্রকৃত পক্ষে তাও এর বাস্তবায়নকারী সে ব্যক্তির জন্যই বিনা হিসাবে এবং বিনা আজাবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে এই সুসংবাদ হল তার জন্য অর্পভাবে লেখক রহম্লা এ অধ্যায়ে আরও কিছু শিক্ষা তিনি বর্ণনা করছেন যেমন আল্লাহ রসুল সাল্লি হুসাল্লাম তার অনুসারীদের এবং রাসুল এমনও এসেছেন যার সাথে একজন বা দুজন অনুসারী রয়েছেন আবার কোন নবী এবং রাসুল এমনও রয়েছেন যার সাথে একজনও তার অনুসারী নেই তাহলে এই হাদিস আমাদেরকে এটাও শিক্ষা দিচ্ছে যে আসলে আজকে আমরা দাওয়াত যখন এমন নয় যে আমাদের অনুসারী বৃদ্ধি করার জন্য আমরা যেমন মানুষ যেমন সন্তুষ্ট হয় তেমনই শুধু আমি দাওয়াত দিতে থাকব। তা নয় বরং দাওয়াত আমরা যখন তাওহিদের দাওয়াত দিব দাওয়াত এর যে পদ্ধতি বৈশিষ্ট্য সে অনুযায়ী আমরা দিব কিন্তু এ দাওয়াত মানুষ বেশি গ্রহণ করবে তাই আমরা মানুষের জন্য সহজ করে দিব বা মানুষ বেশি গ্রহণ করবে তাই আমরা যেমন মানুষ চাইবে ঠিক তেমনি করে দিব তা কখনো হতে পারে না বরং আমরা এ হাদিস থেকে শিক্ষা পাচ্ছি যদি আমাকে আমার এ দাওয়াতি কার্যক্রম চালাতেই হবে মানুষকে আমি এ তাহিদের দিকে মানুষকে আহ্বান জানাবো কিন্তু যার একজন যদি আমার এ তাহিদের দাওয়াত কবুল নাও করে থাকে তবু আমার পক্ষে কখনো উচিত নয় যে মানুষ যেমন চাইবে আমি তেমনই ভাবে আমার এ দাওয়াতি কার্যক্রমকে পরিচালনা করব। তা কখনো নয় বরং আমাকে তাও হৃদের উপর প্রতিষ্ঠিত নিজেকে থাকতে হবে এবং মানুষকে তাও উপর প্রতিষ্ঠিত হওয়ার জন্য তাও হৃদের পথে আসার জন্য আমাদেরকে সেভাবে দাওয়াত দিতে হবে এ দাওয়াত দেওয়ার ফলে যদি কোনো সমর্থক যদি কোনো অনুসারী যদি কোনো দাওয়াত কবলকারী হয়ে যায় আলহামদুলিল্লাহ আর যদি না হয়ে থাকে তাতে কোনো অসুবিধা নেই বরং আমি আমার দায়িত্ব পালন করেছি সেক্ষেত্রেই আমা। আমি দাওয়াত শুরু করে দিব মানুষের মন মতো আমি ইসলামের নির্দেশনা দিব বা ইসলামের কথা বলবো তা কখনো নয় বরং এই হাদিস থেকে আমরা এই শিক্ষা পাচ্ছি যে একজন নবী হওয়া সত্ত্বেও তিনি একজন অনুসারী পান নাই তাহলে আমাদের এটি কোন অনুশোচনার বিষয় নয় বরং অনুশোচনার বিষয় হল আমরা যদি সঠিক পথে সঠিকভাবে ভাবে করান এবং সন্ন্যার দিকে দাওয়াত না দিতে পারি আমরা যদি বিভ্রান্তি বা ভুল চিন্তা ইত্যাদি চেতনার দিকে দাওয়াত দিই সেটি হল আমাদের জন্য অনুশোচনার বিষয় প্রিয়া আমরা যেন তাওহিদ এ বিষয়টিকে ভালোভাবে উপলব্ধি করে নিজেরা তাউহিদ মেনে চলতে পারি এবং মানুষকে সেই তাওহিদের দিকে সঠিকভাবে দাওয়াত দিতে পারি আমরা সকলেই যেন তাওহিদের পরিপূর্ণ বাস্তবায়নকারী হয়ে বিনা হিসাবে এবং বিনা আজাবে জান আল্লাহ আমাদের সকলের জন্য সেটি কবুল করে নিন আপনাদের সকলকে এই আহ্বান আমাদের আজকের শেষ করতে যাচ্ছি ইনশাআল্লাহ আবারও পরবর্তী দর্শে দেখা হবে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন ও আখরান আসসালাম আলাইকুম ওরহামলি